الحمد والصلاة والسلام আসসালাম সঈদুল নবীনা মহমাই তানুআ রসুল্লা এই সম্পর্কে নবী করিম সাল্লাম ইসাদ করেছেন সল্লু কামার আই তুমনি ও সাল্লি যেমন ভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখলে সেইভাবে তোমরা সাল্লাত আদায় করো এই রাসোর উল্লাহাম সাহাবাই কেরাম পুরুষ হোক নারী হোক সাহাবি সাহাবিয়াত সকলকে করেছেন যারা সামনে ছিল এবং তাদেরকে বলেছেন যারা হাজির আছে উপস্থিত আছে যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দেবে এই কথা সুতরাং সাহাবাইকেরামরা রসর সালাম নামাজের তরিকা নামাজের নিয়ম পদ্ধতি বর্ণনা করেছেন যেগুলি বিভিন্ন হাদিসে সেই হাদিসগুলির ধারাবাহিক আমরা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব যাতে করে প্রত্যেক মুসলিম আমরা সচেষ্ট হই আমাদের সলাাত আমাদের নামাজ রসর উল্লাহামের সালাতের মতো যেন হয় আল্লাহ আল্লাহাক আমাদের তৌফিক দান করেনের হাদিস দুইশো নম্বর যদি আরবিটা থাকে তাতে এতে ইবনে বোহাইনা রাজি আল্লাহ তালা हादी बर्णित तर नाम आब्दुल्ला ना। सल्लम कैमन भाव नाम हादीसे एक साथ नाम सबग मशाएल एक हादीस हदीस पावे कारण से जमाना बर्णनार प्धति कारण हादी छड़िए छिटी सला नियम पद्धति जदि मर्मे दो तीन टी हादी आगे अत्य विस्तारित अब हम साजी त मालिकुन वायरस थे सब गई नाम अवस्थार क्या उल्लेख रसूराम सहबी इन कान्लासम जन सलाई करत নামাজ সম্পাদন করতেন এবং সেজদা করতেন সেজদার অবস্থা সেজদাতে কেমন ভাবে মানুষ হাত রাখবে এ বিষয়টা উল্লেখ করা হয়েছে যখন সেজদা করতেন ফাররাজা বে নাইয়া তখন দুই হাতকে খোলা রাখতেন হাত তা ইয়াব ফর্রাজা দুই হাত ফর্রাজো ফর্রাজ মানে খোলা দূরে রাখা এই অর্থগুলি হয় কোন মুসলিম যদি অন্য কোন মুসলিমের বিপদ আপদকে দূর করে দূর করে তাহলে আল্লাহ পাক কেমতের দিনের সেই মুসলিমের যে ব্যক্তি কারো বিপদ দূর করল তার মুসিবতকে দূর করে দেবেন মানে দূর করা তাহলে ফরাজি দুই হাত কে দূরে রাখতেন অবস্থায় হাত তা বিয়া দুই অব এমন ভাবে দূরে রাখতে নিজের দুই পার্শ্ব থেকে যে এমনকি নবী সাল্লামের দুই বগলের সাদা অংশ টুকু প্রকাশ পেয়ে যেত বাদা আব্দু মানে জাহের হয়ে যাওয়া প্রকাশ পাওয়া বাদা আব্দু যদি দাল ওয়াউ এর মাদ্দাবাদু হয় प्रकाश हो जित रसलमेर बगलर सदा अंश टुकु बगल सदा अंश कथे देखे क्यों देखा महिब बेसि देखाते অংশ বেশি সাদা যত ভিতরে যাবে যেটা যত বেশি ঢাকা থাকে ওই জায়গাটুকু বেশি সাদা থাকে যেমন সাদা থাকে তেমন যেই জায়গাগুলি ঢাকা থাকে ওই জায়গাগুলি যেহেতু হাওয়া বাতাস কম পায় সেই জন্য ওই জায়গাগুলিতে ময়লা আবর্জনা বেশি যেমন হয় আর দুর্গন্ধও বেশি হয় না যেমন দুই হাঁটুর হাঁটুর নিচের ভাগে হ্যাঁ এই জায়গাগুলো যেহেতু জড়িয়ে থাকে তারপরে আপনার এই বগলের নিচে এই দুই বগলের সাদা অংশ প্রকাশ পেয়ে যেত মোত্তা ফা কানাই হাদিস বখারি মুসলিমের তাহলে শেষ দায় দূরে রাখতে হবে দুই পার্শ্ব থেকে কেমন ভাবে দুজন একটু করে দেখাবেন্লাহলাম রে তার মানে বোঝা যাচ্ছে যে এইরকম জুব্বারস্তর উল্লা সাহায্য পরে ছিলেন না তখন তাই না হ্যাঁ জুব্বা পরে থাকলে বগলের সাদা অংশে কি করে নজরে আসবে হ্যাঁ বুঝতে পারলেন তাহলে আমাদের দেশের মানুষ মানুষ শুধু না কত ঢাকা আছে বুঝতে পারছেন এই জন্য লেবাস পোশাক সম্পর্কে আমার একটা বিস্তারিত আলোচনা আছে যে ইসলামী পোশাকের কিছু নীতিমালা আছে সে কায়দা কানুর নীতিমালাগুলি যদি ঠিক রাখেন ছয়টি মোটামুটি শর্ত বা সাতটি এই শর্তগুলি ঠিক রাখেন তাহলে সেটা ইসলামিক পোশাক আর গত জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তো তাহলে এমন কিছু পড়েছিলেন যাতে এইভাবে সেজদা করলে পেছন দিক থেকে প্রকাশ হইতে পারে এটা কেমন লেবাস হতে পারে চাদরে হইতে পারে চাদে গামছাতে হইতে পারে নিচের দিক ঢাকতে হবে আর কাঁধ আছে না হাদিসের দিকে হাঁটু পর্যন্ত পুরুষে ঢাকতে হবে যে বলছেন কমপক্ষে বলছি কমপক্ষে টাকা ওপরে হইতে হবে টাকা ঢাকা যায় না কোনো সময় নামাজের ভিতরে যায় না নামাজের বাইরেও যায় না পুরুষের জন্য তাহলে হাঁটু ঢাকা থাকতে হবে আর এদিকে নাভি পর্যন্ত ঢাকা থাকা নাভির ওপর থেকে শুরু করে হাটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে এটা হচ্ছে পুরুষের ঢেকে রাখার স্থান আর নামাজের জন্য লেবাস অতিরিক্ত বলা হয়েছে সহিব খারিতে আহাদাহেদ তোমাদের কোন মানুষ যেন একটি কাপড়ে নামাজ না পড়ে এইভাবে যে লাইসা আল্লাহ যে তার কাঁধের ওপর কিছু নেই একটা কাপড় কোমর থেকে মাঝে আছে লুঙ্গি শুধু অথবা বুক থেকে আর কাঁধের উপর কিছু নেই নামাজ পড়বে না একদল বলছেন যে নামাজ এভাবে হবেই না যদি কাপড় থাকা সত্ত্বে এরকম করে কাঁধ খোলা নামাজ পড়ে আর এক বলছেন যে নামাজ হবে কিন্তু অপছন্দনীয় হবে কিন্তু তাদের মতটি আমাকে দুর্বল মনে হয় নবিস বলছে লাইসালিয়া হাত দেখুন তোমাদের কেউ এভাবে নামাজ না পড়ে নিষেধ করেছেন রসদুল্লাহাম তোমাদের মাথার কিছু না থাকে অবস্থায় যেন নামাজ না পড়ে এরকম বলেছেন কোন হাদিস আছে তাহলে মাথায় টুবি থাকতে হবে আর মাথায় যদি টুবি না থাকে কেউ যদি না দেয় তাহলে একটু টুপি উঠিয়ে দিতে হবে মসজিদ থেকে নিয়ে কাল টুপি বা খেজুর বা যেকুপি থাক ময়লা আবর্জনা যা থাক আর যদি কারো বাই চান্স ভুলে যায় চলে গেছে মসজিদ তাহলে ওই রুমাল যে রুমাল ময়লা আবর্জনা নাকের কাশপোটা সব রয়ে করেছে কাপড়ের রুমাল যে আমাদের দেশে ইন্ডিয়া বাংলাদেশে ব্যবহার করে ওই মাথায় বেঁধে নিতে হবে এখানে কোথায় পেলেন এগুলো হ্যাঁ আর টুপি না হয় নামাজ পড়েন এদিকে নামাজ ছেড়ে কুপুরি কাজ করলো আর টুপি যেটা সোননাথ নগো সোননাথ বানিয়ে দিলো टूपी केवलम्बन करके क्या बाड़ी कूपी महदेश धार्मिक लोकर आलम समाज लोक पचंद कर अलंकार आर मन कर जेने भारत उपमहदेश से विदार्थी अवस्थाई हम क्योंकि मोट कथा भूल पालन कर लोक ढाट পছন্দ করেছে সুতরাং বিধর্মী চাইতে বিদিন চাইতে যারা দুনিয়া দার পেটুক আর যারা পেট পুজা ছাড়া আর কিছু বুঝে না তাদের চাইতে লোকেরা ভালো ধার্মিক লোকদের ভাগ আছে যারা শিল্পিরাত করে তারাও তাদের ভুল ধর্ম করে আর যারা তহিদ সন্ন্যত মোতাবেক ধর্ম করছে তারা ধর্ম করছে এক কথাই ভালো মানুষরা পছন্দ করেছে মাথাতে টুপি রাখা অথবা মাথা ঢাকাটা সুতরাং ঢাকুন ভালো কথা কিন্তু সন্নদ বলিয়েন বলতেন কিছু নেই কাপড় আর একটা কাপড় শুধু বেঁধে আছে এইভাবে নাভি থেকে নেওয়া হয়তো নিচে পর্যন্ত ঢাকলো অথবা বুক থেকে এমন কোন লেবাস হইতে পারে গর্দন এদিকে নেই এইরকম অবস্থায় যেন নামাজ না পড়ে সেই জন্য কাঁধ বা ঘাড় এগুলিগুলি ঢাকতে হবে একটা লোক যদি লুঙ্গি পরে নিচের দিকে বা পায় জামা পরে আবার একটা গামছা মোটামুটি মধ্যম সাইজের গামছা কমপক্ষে বড় গামছা আছে আবার ছোট গামছা আছে মাঝারি গামছা আমাদের সমাজ গামছাটা আমাদের বিশেষ লেবাস বাঙালিদের জানেন না জানেন না গামছা কেনে বাঙালিদের অনেকে ঠাট্টা করে আপনারা জানেন কিনা গামছা বা তলিয়ে যাই হোক না কেন বা চাদর এমন যদি থাকে যেটাতে এই ঘাড় এগুলো ঢেকে যাচ্ছে গামছাতে যদি সেচদাগ করেন কারোর কাছে এরকম যদি থাকতো সবাই তো মাসা লেবাস পোশাকের তো অভাব নাই গ্রামের একটা লোক যদি থাকতো যারা লুঙ্গি পরে আর গামছা পরে মসজিদ আমাকে অনেক সময় গরমের জালাতে গেঞ্জিও রাখতে পারে না ওই উপরে একটা গামছা আছে আর নিচে একটা লুঙ্গি আছে নজপুরতে চলে আসে আসে না আসে না গ্রামের গেছে দেখা যায় এরকম তাহলে এই হাদিসটা বোঝানো যেত যে শেষদার অবস্থায় এমন দূরে হাত এই সাইড থেকে যে পেছন দিকে দেখলে বগল দেখা যাচ্ছে বগলের সাদা অংশ দেখা যাচ্ছে না সুতরাং লেবাসের ক্ষেত্রে সৈন্য মানে এখন আপনাদেরকে ধরিয়ে দেব গামছা বা তলিয়া বা এহেরামের কাপড় এদিকে নিচে লুঙ্গি পরেন একটা এরামের কাপড় পরেন এটাই কি সুন্নত বলতে হয় না সৈন্য তো লেবাসের কিছু শর্ত আছে না ঢাকে ওই দিকে তাহলে ইসলামের লেবাস ঢেলা ঢালা লেবাস হবে আচ্ছা আছেন আর কিছু লোকেরা এইখানে বড় বিয়াদি করে এই হাদিস আমল করতে গিয়ে পাশের মুসলিম ভাই নামাজ ভাইকে কষ্ট দেয় আর এমন করে থাকে বুঝাই যাচ্ছে যে এত শক্ত করে আছে যে ওকে একটু যদি একটু ঠেকা হবে না মুসলিমকে কষ্ট দেওয়া হারাম এটা সন্ন্যত কাজ করতে গিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া যায় দিলে ঢুকেই দিলেন বগনতিথা করছে এখানে হ্যাঁ সত্যি বলছি এমন করেছে যে আপনি কি যে করবেন ঠিক আছে এখানে এই সৈন্যদরি না যে এই সৈন্যই করতে হবে ঠিক আছে হাতে গুটিয়ে নাও সেভাবে মানে এই হাতই আমল আমাকে তখন এইভাবে করতেছে অর্জুন না এটা জাহেজ না। একটা শূন্য দেবেন আপনি তোমাদের ভাইদের হাতের সামনে তোমরা নম্রতা অবলম্বন করবে নরম হয়ে যাবে যদি দেখো যে না এটা লোকের জায়গা পৌঁছ নরম হয়ে যাও হ্যাঁ মোটা মানুষ হতে পারে হচ্ছে না নরম যা একটু সেটে যাচ্ছে তাহলে আর ওর জায়গার প্রয়োজন রয়েছে আপনি পুরোটাই শূন্য তাদের কিছুটা শূন্য একেবারে মানে আমাকে জড়ো সড়ো না হয়ে যেতে হয় লিনু বেআই দিয়ে অবলম্বন নরম হয়ে যাও নরম হতে বলেছেন নামাজি ভাইদের পাশে তোমরা নরম হয়ে যাও আর একটা হাদিস রয়েছে আবু দাও রকম নামাজি নিজের নরম করতে নেন ফাঁসে থেকে যাচ্ছে কষ্ট হচ্ছে মানে ওই থেকে চাপ হচ্ছে আমার ওই জায়গায় একটু সংকীর্ণতা আছে আপনি আরো নরম হয়ে যান এবার টাইট করে দিয়ে না না আমি সরব না তুমি নিজের জায়গায় দেখে নাও পাশে নামাজ পড়ছে মুসলিম ভাই হ্যাঁ তার সামনে একটু নরম হইতে পারেন এবার লাগালে লোকটা জায়গা চাইছে আর একটু জায়গা চাইছে বুঝা যায় না বুঝার চেষ্টা করেন কথাটা সৈন্য তারাই করতে গিয়ে কোন মুসলিম কষ্ট দেওয়া এটা নীতিমালা শুধু নামাজের ক্ষেত্রে নাই হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে সব জায়গায় ক্ষেত্রে সব জায়গায় মারতে গিয়ে যদিও অজীব কাজ পাথর মারা আপনি অজীব কাজ করবেন আপনি শান্ত ভাবে করেন ধাক্কা ধাক্কি করে যেতে হবে আপনাকে যত দূর থেকে পারেন দূর থেকে মারেন আর না হলে ইন্তেন অপেক্ষা করেন লোকেরা বেরিয়ে যাক রাস্তা কেলে যাবেন তারপরে মানুষকে ধাক্কা দিয়ে আপনি অথচ আল্লাহ রাজির কায় এসছেন আল্লাহ বহু উদাহরণ একটা কাজ আদায় ছোট সবের জন্য বড় গুণা করছেন বারাবিন আজেবাজ বর্ণিত রাখবে কোনোই হচ্ছে এই যে হাড্ডিয়া জানাগুলো কনোই তো এটাকে উঠিয়ে রাখতে হবে তাহলে এইভাবে রেখে নামাজ পড়তে নিষেধ করছে উঠাইতে হবে কোনোই উঠাইতে হবে আর হাত রাখতে হবে হাত উঠিয়ে না। না হাত রাখতে হবে দুই হাত রাখা হয়েছে সোনাত আর বরং দুই হাতটা অঙ্গের করার দুটো অঙ্গ হচ্ছে হ্যাঁ? দুই হাত হাদিসে ইয়াদ যদি এখান থেকে এখান পর্যন্ত বুঝায় কিন্তু এই হাদিস নির্ধারিত করলে হাতের কতটুকু অংশ রাখতে হবে কাফুন এতটুকু কাফ হচ্ছে এতটুকু জি কাফ হচ্ছে হাতের তলা এই হাত রাখা তো নির্দেশ দেওয়া হয়েছে এই সাতটি অঙ্গের ওপর কি তার মধ্যে ওতে হাদিস আলিয়া দান এটা হাতের একটা অংশ কিন্তু মির ফাঁক এটাকে উঠিয়ে রাখতে হবে মির ফাঁকের মারাফিক মেজাক মানে রাখতে কনৈকে উঠে মুসলিম আগের থেকে বেশ কিছু কিছু মাসে দিই একটা মাসলা বলা জরুরি এই হাদিসটা থেকে আমরা জানতে পারলাম না যে বগলের ভিতর অংশটা ঢাকা নামাজে জরুরি নাই ঢাকা যদি জরুরি হইতো তো নবী সাল যখন সেজদায় যেতেন হাত রাখতেন মানে দুই পাশ থেকে সরিয়ে রাখতেন যে বগলের সাদা অংশ দেখা যেত তাই না তাহলে বোঝা গেল যে বগলের ভিতরের দিকটা এটা ঢেকে রাখা জরুরি নয় কেউ যদি গামছা পড়ে গামছা পরে ওপরে শরীরে গামছা নিয়ে চাদর দিয়ে নামাজ পড়ে আর তাতে এদিক থেকে বগল খুলে যায় তাহলে কোনো দোষ নেই যদি এই এই সাইডটা বগল খুললে বগল দেখা গেলে এটাও দেখা যেতে পারে অংশ দেখা যেতে পারে তাতে কোনো দোষ নেই নবী সরে সালো এই ঘাট ঘাটতে বলেছেন আর থেকে নিয়ে হাটু সহ ঢেকে রাখতে হবে কমপক্ষে আর তারপরে শরীর ঢাকেন যত সুন্দর করবেন ঢাকেন ভালো কথা আপনি না গেল টাকনার উপর পর্যন্ত আপনার কাপড় থাকুক কোন দোষ নেই যত সুন্দর সাজ আপনার সবগুলি কাপড়ের মধ্যে যেটা সবচেয়ে ভালো কাপড় সেই কাপড় দিয়ে নামাজ পড়েন খুঁজু ঝিয়েনা তাকে মিন্দা করলে মসজিদ প্রত্যেক মসজিদে আসার সময় তোমরা তোমাদের সাজ গ্রহণ করো বা অলংকার গ্রহণ করোলা এই হাদিস গুলি থেকে বুঝা যায় এই হাদিস গুলি শুধু পুরুষদের জন্য নাই পুরুষ মহিলা সকলের জন্য তাহলে হাত রাখতে হবে আর কনই উঠিয়ে রাখতে হবে আর এক সেন ভাইদের বাড়ির মহিলারা কেমন পড়ে তাই না আচ্ছা আর মহিলা পুরুষের নামাজের এই পার্থক্য যেভাবে রসুল্লাহ সালাম নামাজ আদি করতেন হুজুরাল থেকে বর্ণিত সময় তার আঙ্গুল তো আঙ্গুল গুলিকে খোলা রাখতেন মানে একটা আঙ্গুল থেকে আরেক আঙ্গুলকে দূরে রাখতেন এই যে ফাঁক ফাঁক রাখতেন তো রুকুতে একজন রুকু করেন একে হবে না কাজ হ্যাঁ আল্লাহ এগুলো খোলা থাক। জড়িয়ে থাকতো না এইভাবে দেখছেন না আমার হাতে এইভাবে আঙ্গুল আঙুলের সাথে জড়িয়ে থাকতো না বরং এইভাবে এতে ধরলে মজবুত করে ধরা যাবে হাঁটুটা মজবুত করে ধরা যাবে আর এই হাঁটু মজবুত করে ধরে রুকু করাই হচ্ছে তাহলে এইভাবে শেষদা করবেন না রাখেন শেষদা করেন সেজদাতে হাত দেখেন হাতের আঙ্গলগুলি পরস্পর মিলিতে আছে এইভাবে খোলা রাখবেন খাবেহ এমনকি আপনার আঙ্গুলগুলো কীবলামুখী হয় কীবলামুখী হবে রাহুল হাকিম হাদিসম ইমাম হাকিম রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন আর হাদিসের সন্নদ হচ্ছে হাসান হাদিস নবী করিম সাল্লাম এছাড়া পশুর মতো সলা তাদের সিরিগাল নেড়ে বাঘ বাঘ সিংহ ইত্যাদি যা আছে এগুলি হচ্ছে যেমন হিংস্র পশু পা বিছিয়ে বসে মানে সামনের পা বিছিয়ে বসে ওই রকম বিছিয়ে হাত বিছিয়ে নামাজ পড়বে তাহলে এইভাবে নামাজ পড়া যায় আর নবী করিম সাল্লা পুরুষ মহিলা সকলকে সম্বোধন করেছেন যদি ইসলামে নারী পুরুষের নামাজে পার্থক্য থাকতো তাহলে সেই সময় রসল সাল্লাম অবশ্যই বলতেন দেখো পুরুষরা তোমরা হিংসুর পশুর মত হাত বিছিয়েতরা একেবারে জলসড়ে যত পারো জলসোড় হইতে সামনে পেছন থেকে শাড়ি থেকে সব দিক থেকে বলেননি তো বলে জান সুতরাং এইভাবে শুধু খেয়াল খুশি মহিলাদের জন্য আলাদা বিধান চালু করা যে তোমরা নামাজ পড়বে মোতারাবান মোতারাবান শব্দটি আরবা থেকে এসছে আরবা মানে কি চার এর বলতেও তর্জমা করেছে উর্দু শব্দ দিয়ে চার জানু হয়ে এখন বাংলায় চার জানু ব্যবহার হয় আপনাদের অঞ্চলে ব্যবহার হয় কারো এই বসার নাম কিছু আছে যদি আপনাদের কারো জানা থাকে তো আমাকে উপকৃত করবেন কিন্তু বসাটা হচ্ছে এই যে যেটা ভদ্রলোকী বসা আজকালকার জমিনে বসেলে এই বসে আছেন আমাদের আব্দুর রহমাই এ বসা আছে হ্যাঁ বসে আছেন এই পাঠাতে আপনার সামনের দিকে আছে ডান ডান পায়ের ভিতর ভাগ পায়ের ভিতর ভাগ কোনটা এটা হচ্ছে ভিতর ভাগ তাই না ডান পায়ের ভিতর ভাগটা বাম রানের তলায় দিয়ে দেওয়া আর বাম পায়ের ভিতর ভাগটা ডান রানের তলায় দিয়ে দেওয়া এখন বসে না করে বসে আছে না অনেকে প্রায় লোক ওই রকম বসে আসতে পারাটা বেশি আরামের আজকাল এতে এমন আরামে বসা যায় যে এতে খাওয়াও বেশি যায় বেশি খেতে হইলে এরকম করে বসবেন আমার ছাত্রের জীবনে এক আধা মোল্লা আর ছেলে আমার সাথে পড়তো বন্ধু ছোট কালে বয়স তখন আমাদের আব্দুল আজিজাদের ছোট বারো তেরো বছর বয়স ১৩ বছর তো বয়স তো চোদ্দ চোদ্দ নয় তো ওই ছেলেটা বললো যে চলো আমার বাড়ি চলো হাজি সাহেব আর মোল্লা মানুষ তুই পড়াই মাদ্রাসা পড়া আলিম ফারেক না আধা পড়া আধা পড়া গুলো আমাদের এলাকায় মুন্সী বা মোল্লা বলে কিছু লোকেরা তো ব্যঙ্গ করে এটা ব্যঙ্গ বলে যারা অথবা দাওরা ফারেক হয়নি মাদ্রাসা ফারেক হয় তো মুন্সী মানুষ আমি বসি ছোট ছেলে যেমন বসে এইরকম পয়সা খেতে শুরু করছি তো বলছেন না এরকম বসবে না তুমি কেন কেন বলছে যে না এতে বেশি খাওয়া যাবে গিয়েছি আমি মেহমান তার বাড়ি কিরকম বসতে হবে সন্নত বলেটা বাথরুম এর কাজা খাজাতে বসার সময় ওই সন্নত আমাকে শিখিয়েছিল যেমন করে বসেন ওইভাবে বসে আমাকে খাওয়ার সন্ন্যত শিখাইলো আমার তেরো বছর বয়স আর ওই যেমন সিজি আমার বাপ দাবি করলো দুই দিক থেকে যদি চেপে থাকে একটা বসে দেখেন না আরে বসেন এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইরকম বসে দুই দিক থেকে চাপ পড়ে তোলা বেশি খাওয়া যায় বেশি তো খাওয়া যাবে না তাই না যখন দেখ হ্যাঁ একদিন আমাদের আমাদের ওই মাস দুই মাস পর পর আমাদের ডাইরেক্টর মোদির থেকে শুরু করে নিচের ক্লিনার পর্যন্ত সব ইস্তের হাতে একটা প্রোগ্রাম হয় গত রবিবার ছিল তো আমার যেহেতু আমেরিকা প্রোগ্রাম ছিল আমি যাইনি তো ওতে একদিন এই আলোচনা হল যে বিভিন্ন দেশের বিভিন্ন মানে এমন কথা যেটা একটু নতুন হয় অন্যরা জানে না আমাদের দেশে খাওয়ার সন্নত কিন্তু এইরকম খাওয়ার সন্নত হচ্ছে যে বাথরুমে যেমন কাজায় হাজাতে মানুষ বসে যেটা বাংলায় ওয়ার্স আরবিতে বাবা আর ইংরেজিতে পাইলস বলেছে হ্যাঁ রাস্তাটা বেরিয়ে চলে আসা বাং হয়ে যাবে অপারেশন করতে অস্বরূপ হয়ে যাবে চাপ দিয়ে বসে খাবার চাপ পড়লে বাবাসের সরু হয়ে যাবে তো বাবাসের শুরু হয়ে যাবে ইমরান বিন হুসেন রিয়া আল্লাহ তাল সাহাবি কে রোগ ছিল মানে এই অরস্বরূপ পাইলস এই রোগ ছিল বিকে বি সালামের কাছে অভিযোগ করলে যার আসল্লা কষ্ট হচ্ছে নবিস দাঁড়িয়ে নামাজ পড়তে যদি না যে মায়ালা বলছেন আমি দেখেছি তিনি সালাত চার জানু হয়ে এখন এই বসার নাম বলেন যে বসা বললাম যে বসা আছে এখানে হ্যাঁ কি বলে क्षेत्र सलिम गाधार पीठ पड़े गे घटना शुने कखो सुन सो जी पुड़े ए, ए, ए, ए, एक पाए था। भावे पड़े गार फिर रसल सलम बस नमज पढ़े पा मुड़ी जमन मुसल्लि बसे आत्ता हाथे दिशदारे बसते कष्ट हारे तब बस नमज पढ़े এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যদি কারো অসুবিধা হয় যেভাবে মুসল্লি বসে বৈঠকে আত্মায়াতের বৈঠকে বা দুইসেজদার মাঝখানে এইভাবে বসতে যদি অসুবিধা হয় তাহলে এই আসন নিয়ে বসে নামাজ পড়বে কোন অসুবিধা নেই প্রয়োজন হল কারো প্রয়োজন এটা যদি যায়জ হয় তাহলে চেয়ার উপরও যায়জ অতি শুধু সীমিত নাই যেটাতে আরাম হয় একজন অসুস্থ মানুষের জন্য বা যার জন্য অসুবিধা হচ্ছে তার জন্য ওই ভাবে নমাজ আদাই করতে পারি রাহুল আরবা বিদাউদ্ আব্দুল্লাহামী নব্বাসমার হাদিসের আগে যে হাদিসটি উল্লেখ করলামা থেকে বর্ণিত তিনি বলছেন নবী করিম সাল আলহ্লাম দুই সিজদার মাঝে যে দুয়াটি বলতেন সেটা হচ্ছে এইরকম আন্নী সালুল নবী করিম বলতেন তাহলে এটা তার নিয়মিত ছিল একবার আল্লাহ আমাকে ফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওর হামনি আমার প্রতি দয়া করো ওয়াহি আমাকে হেদায়ত দান করো নবী হেদায়তের দোয়া করেছেন আর আমরা যদি কেউ কাউকে বলি আল্লাহ তোমাকে হৃদায়ত করু মেজাজ গরম হয়ে যাবে শিখেছে হেদায়তে চাই না শিখিয়েছেন সুরাফাতে বলছেন যে সুরফ হাতে না পড়লে নামাজ হেদায়ত না চাইলে নামাজ না হ্যাঁ আল্লাহ তুমি আমাকে হৃদায়ত করু হেদায়ত দুই প্রকার হেদায়ত দুই প্রকার একটা হেদায়ত হচ্ছে তৌফিক গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া এটা একমাত্র হেদায়তায় আরো বলব হেদায়ত মানে রাস্তা দেখানো একটা লোক এখান থেকে বলছে আমি জোবাইল যাব রাস্তা চিনি নেয়া যাব আপনি রাস্তা দেখালেন এর নাম হচ্ছে হেদায়ত আর ইসলামের হেদায়ত হচ্ছে ইসলামের পরিভাষা হচ্ছে সঠিক পথ দেখানো ইসলামের পথ দেখানো রাস্তা দেখা। যে রাস্তা জান্নাতের দিকে নিয়ে যাবে আর হাদিস সমর্থিত রাস্তা সেটা হচ্ছে সেরাত মুস্তাকিম ওই রাস্তা দেখানে হচ্ছে হেদায়ত দুই অর্থে ব্যবহার একটা হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেওয়া হেদায়েত এই অর্থে ব্যবহার হয়েছে আর একটি অর্থ হচ্ছে মানে গাইড করে দেওয়া আদর্শাদ ইসলামী সেন্টার বলছে না মার্কাজুল ইরশাদ ইরশাদ ইরশাদ মানে রাস্তা দেখিয়ে দেওয়া ওয়া ইরশাদ ও অন্য কোন মানুষকে রাস্তা দেখিয়ে দাও ইসা দোকার রাজের দলালে হারিয়ে যাওয়া এলাকায় কোনো জায়গায় কি হারিয়ে গেছে মর পথ পাচ্ছে রাস্তা যাবে কিন্তু বুঝতে পারছে না কোন দিকে যাব আমি গন্তব্যস্থান আমার কোথায় অনেক সময় রাস্তায় বোর্ড না থাকলে এই দিক দিয়ে যাও বলছেন এটা হচ্ছে সাদাকা কিসের স্যার স্বভাব পাবে সাদি পাবে স্বভাব পাবে এর স্বাদ তো হেদায়তের মানে হয় তো শরীয়তের ভাষায় ইসলামের জন্য দিনের জন্য হেদায়ত করা ওয়াহাদ আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো কোন হেদায়ত করছেন তাহলে না কোন অর্থে আল্লাহ আমাকে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দাও মানে যাতে দিন ইসলামের উপর থাকে কোরআসের জীবন জীবনযাপন করি হাদিস মোতাবেক জীবনযাপন করি জান্নাতের পথে থাকতে পারি ওয়াহাদিন আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো নাস্তাফিম এখানে ওয়াহাদিনী এক বচন আর এদিন আহ বচন এই তো না পার্থক্য এটা আমরের সেগা আমাদেরকে আল্লাহ আল্লাপের কাছে আল্লাহ পাকের সাথে একমাত্র খাস তৌফিক দাও মানে গন্তব্য স্থানে লাগিয়ে দা দিনের ওপর অটল রাখা কোরআন ভিত্তিক জীবনযাপনের তৌফিক এটা কার কাজ একমাত্র আল্লাহ পাকের কাজ তিনি হাদিন হেদায়তায়িত লারাই বা কোরআনে করিম সম্পর্কে হুদান বলা হয়েছে বহুয় আছে একটি আজ শুধু নয় তাই না তাহলে কোরআনও হেদায়ত করে রসুল্লাহ হেদায়ত করেন করেছেন আর আল্লাপ হেদায়ত করেন আল্লাহায়ত করা আর রাসুল উল্লাহকা নেই কি পার্থক্য আছে দ্বিতীয় অর্থে পৌঁছে দেওয়া ওই তৌফিকের অর্থে নয় কিসের অর্থে দালাল পৌঁছে দেওয়া রাস্তা দেখিয়ে দাও রাস্তা দেখিয়ে দাও কোরআনে কোরআনে করি এটা কাজ নাই কোরআনে করিম পরে যদি তর্জমা তফসির তাহলে ধীরে ধীরে কোরআনে করিম হ্যাঁ হেদায়ত করবে রাস্তা দেখা তাহলে মসজিদ এর রাস্তা ধরবে যদি তার অন্তর এটা চাই অন্তরের কামনা থাকে যে কথা তো ভালো তো নেব তাহলে হেদায়ত আমরা দুনিয়ার অর্থে ব্যবহার করে থাকি হ্যাঁ বললেন পথার লোককে রাস্তা দেখিয়ে দেওয়া সাদকা রাস্তা দেখা দেওয়া দুই রকম ঠিক না একটা লোক এখান থেকে বলছে ভাই আজকে জবেল যাবো নিচে নামলেন আমার পরে দেখেন স্ট্রিট সোজা ধরে না আর চারটা পাঁচটা ইসারার পরে যাই না উচ্চ কম বেশি হইতে পারে আর তারপরে ডান দিকে যে রাস্তাটা নামে হাওয়া জোবাইল হাওয়া দেখবে ধরে নেব একেবারে ঠিক না এখান থেকে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি বসে বলে দিলাম হেদায়ত করলাম না করলাম না দুনিয়ার হেদায়ত এটা মানে রাস্তাটা খেলাম আর আর একজন বসে জোবাইল যাবেন আসেন চলেন গাড়ি আছে গাড়ি নেই আমার গাড়িতে যাবেন গাড়ি আছে তাহলে আর রাস্তা হারাবে আর রাস্তা হারাবে না কিন্তু এখান থেকে বলে দিলাম পাঁচ ইসারার পরে ও দুই তিন ইসারার পরে ধরে এনেছে রাস্তা ঠিক ওই রকমই আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন তাহলে অবশ্যই হৃদায়ত্রে বলা হয়েছে রাস্তা দেখিয়েছে অনেক লোক রাস্তা দেখার পর বিভ্রান্ত হয়েছে মুসলিম ঘরে জন্ম নিয়ে বেদিন নাস্তিক ইসলামের দুশ্মন পয়দা হচ্ছে মন আফিদ পয়দা হচ্ছে বুঝতে পারলেন হৃদয়ত তাহলে আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান নিশ্চয় অবশ্যই না অবশ্যই তাহাদি তুমি হেদায়ত করো এতে মোস্তাকিম সঠিক পথের সঠিক পথের দিকে হেদায়ত করো নবীকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তোমার কাজ এটা আবার আরেক আছেন হেদায়ত করতে পারো না মানুষ করেন মানে তৌফিক দেন এখানে তৌফিক অর্থে যাকে চান ও আলবদ্দিন আর আল্লাহ ভালো জানেন যে কে প্রাপ্ত হবে কারণ তোর আছে চাই হেদায়ত তাকে আল্লাহ তৌফিক না চাইলে তো তৌফিক আল্লাহ আল্লাফা তখন তৌফিক দেবেন হরকোত করবেন আল্লাহ করতে পারবে না দালালাতের স্বাদের অর্থে আর এক আয় রয়েছে তৌফিক অর্থে যেখানে নাকচ করা হয়েছে তুমি পারবে না এটা আমার কাজ চাচাকে খুব ভালোবাসো তোমার হেদায়তম পারবে না মানে তুমি আফেনি আইন ওয়া আফুন ঠিক আছে ওয়াফেনি আফেনি মানে কি বললেন আপনার নিরাপদ রাখো কি থেকে হ্যাঁ অত্যন্ত ব্যাপক অর্থ আছে আর আমাকে দান করো যদি এখানে শুধু রিজিক দান করো বলা হয়েছে আল্লাহর কাছে আমাকে হালাল রিজিক দান করো ভালো রিজিক দান করো খারাপ রিজিক না বিড়ি সি গাড়ির রিজিক নাই এবং চাইছেন আর এদিকে মনে আছে বিড়ি সি গাড় চাইছে আর একটি দোয় রয়েছে আফেনের অর্থ শুন আর সংহ থেকে মনাফিক চরিত্র থেকে কুফুরীর সংশয় থেকে সির নাম ধর্ম এই সির্কের সংশয় থেকে আর অন্তরের বহু ব্যাধি থেকে সুভাত বা অফিবাদানি আর আমার দেহ তাহলে ধর্মের ক্ষেত্রে আফেনি দিন কেউ সামিল আমাকে নিরাপদ রাখো আল্লাহ দিনের ক্ষেত্রে আমার ইমান আমলের ক্ষেত্রে অফি বাদানি আমার দেহের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে মেনাল আমরাও আলাস না বিভিন্ন রকম রোগ ব্যাধিতে তাহলে একটা আফেনি শব্দ দিয়ে দোয়া করলেন সবকিছু তো চেয়ে ফেললেন কত ব্যাপক কথা আফিনী আল্লাহ আমার দিন দুনিয়ায় নিরাপদ রাখো দিনের নিরাপত্তা হচ্ছে শির্ক মুক্ত হয়ে পাঁচক্ট নামাজি হওয়া ফরজ অজীব আদায় করা কমপক্ষে হারাম নাজাজ থেকে বেঁচে থাকা আর দুনিয়ার নিরাপত্তা হচ্ছে যে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা মানসিক কোনো টেনশন না থাকা হ্যাঁ দুশ্চিন্তা না থাকা আশঙ্কাই না থাকি ইত্যাদি অফি আকলি আমার মস্তিষ্কের ক্ষেত্রে আকল হ্যাঁ এই ক্ষেত্রে মেনাল আতাহ জুন পাগল হওয়া থেকে আল্লাহ নিরাপদ রাখো আজ আমল আমরাজি আর সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে অন্তরের ব্যাধি অন্তরের ব্যাধির কারণেই মানুষের বিভিন্ন ব্যাধি অন্তরের ব্যাধি শিরকুফুর ব্যাধি অন্তরের ব্যাধি হিংসা বিদ্বেষ লোক দেখানো নিয়ত খ্যাতি ভালো ভালো মানুষের মধ্যে অন্তরের ব্যাধির কারণে ভালো ভালো আমল নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহাক আমাদের হিফাজত করা ইম্মা বিশ্ব ভাতের মোদাল্লা হয় সংশয় বলে না হলে ধ্বংসাত আমি না এমন কাজ করলাম যেটা করতে পারনি নাকি এমন ভালো রেজাল্ট করেছি যেটা আজ করতে পারে হ্যাঁ এমন ডিগ্রি লাভ করেছি যেটা আজকাল নেই কেউ হ্যাঁ এমন আমি চালাক চতুর না কেউ চালাক চতুর বলে না এমপি মিনিস্টার হয়ে গেছে কেউ বলে না বোকা লোক বলছে তারপরে শাহাত অন্তরের ব্যাধি অন্তরে যখন ব্যাধি হয়ে যায় তখন সেগুলির বহিঃ প্রকাশ ঘটে সেগুলি প্রকাশ পায় মানুষের অঙ্গ প্রতঙ্গে অন্তরে পাপের কামনা চাহিদা হয় তখন বিভিন্ন রকম হাত দ্বারা হয় চোখ দ্বারা হয় কথার দ্বারা হয় কানের দ্বারা হয় প্রথম অন্তর খারাপ হয় অন্তর খারাপ না হলে আপনি গান শুনবেন না অন্তর খারাপ না হলে চোখ দিয়ে আপনি হারাম ফিল্ম অথবা হারাম কোনো কিছুর দিকে দেখবেন না আপনি অন্তর খারাপ না হলে হাত আপনার বেঈমানি চুরির দিকে বাড়বে না মারামারি আর ফেতনা ফসা দিয়ে বাড়বেই না আপনার অন্তরে প্রথম রোগ এই জন্য মার্জুল কলুব কথা অন্তরের ব্যাধির কথা উল্লেখ করেছেন যাই কথা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিসে আমাদের রোগের এলাজও আছে কারণ অন্তরের রোগ খুব বড় রোগ আমাদের হিংসা বিদ্বেষ ও বাড়বে কেন ঠেকাইতে হবে একই আকি দে আঁকি দেয় তারপর না ওকে বাড়তে হবে না ওকে কোন কণ্ঠাসা করার জন্য দেখো বিভিন্ন তদ্বির গত সপ্তাহে কিছু ভাইরাস শোনাইল একই জায়গায় একই শহরে সম্মেলন হচ্ছে আর ওখানে আর এক দল জলসা শুরু করেছে কি ওই সম্মেলন হচ্ছে একই শহরে আর ওই শহরে দুই দিন ভাবে জলসা শুরু করেছে আওয়াজ মহফিল এমন না যে এরা দেওবন্দি ওরা বেরুল্লী এরা আরেক তৈরিকতের লোক আর এক তৈরি লোক সবাই দাবিদার যে আমরা এই তৈরি লোক বিরুদ্ধে আবহাওয়া খারাপ এক ভাই বলছে জানা পীর শব্দটা বলা যাবে কিছুই বলিয়েন না আপোষে দেখো না শুরু খুব বাহাদুর মুসলিমদের সবচেয়ে বড় রোগ হচ্ছে উত্তম চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন বিপরীত এখন মুসলিমরাহম্মদ রসুল যারা তার সঙ্গী সাহাবাই কেরাম তাদের আদর্শ তাদের চরিত্র উসানা আখলা কাসানা হচ্ছে আশিদ্ আল্লাহর শত্রুদের বিরুদ্ধে কাফের বিরুদ্ধে তারা শক্ত রোহামা ও কিন্তু আপোষে অত্যন্ত দয়ালু রোহামা রহিমের বহু বচন অত্যন্ত দয়ালু শুধু নরম বলেননি দয়ালু পুরো উল্টো হয়ে যায়নি ঘরে ঘরে বাহাদুরে একদল মুসলিম আর দল মুসলিম কেমন আছে ने चिंत शुक्ति, कुफरी शुक्ति, मुस्लिम, के चिंत प्लान दे मुस्लिम, मुस्लिम प्लानिंग, प्लानिंग मुताबिक जो कुफुरी शक्ति सब क्या मुस्लिम आपसे मानस एक अबर बिदे लेकर আর ও ভিতরে যদি একটা একটা করে জানেন তাহলে আল্লাহাক হেফাজত করেন আল্লাহ মুসলিম আসছে আল্লাহাক হৃদায়ত দান করো আল্লাহাক আমাদেরকে মাফ করো আর এইসব সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে নিরাপদ রাখ নবী করিম সাল দুই সিজদার মাঝে এই পড়তেন আর আর একটি হাদিস দ্বারা প্রমাণিত রো যদি তাহলে সেটা চলবে এই মর্মে এই দুপড়াশ উন্নতি নয় অথচ হাদিস দেখেন হাদিস রাহুল আরবা এসাই নাসাই ছাড়া নাসাই ছাড়া আরবা আর ইস্তলা কে কে পড়ছে চারজন এমাম কে আবু দাউদিজ আর এই শব্দগুলি আবু দাউদের একটু শব্দের পার্থক্য আছে ওয়াসা হাকিম আর ইমাম হাকিম হাদিসকে কে বর্ণনা করেছেন মোস্তদ হাকিম আর তার মানে তিনি সহিদ টি হচ্ছে হাসান হাদিস একেবারে সহি পর্যয় নাই তবে হাদিস হাসান এবং বিভিন্ন তরক মানে বিভিন্ন সূত্র থেকে হাদিস টি বর্ণিত হয়েছে আল্লাহ ফিল্লি কিছু শব্দ কোনো কোন রেবায়ত হ্যাঁ যেমন তিরমিজিটা আছে অজবুরী অজবুরী মানে কি হয় এগুলো তো অর্থ করে দিলাম তাই না অজবর্ণী মানে আল্লাহ আমার ঘাটতি পূরণ হ্যাঁ ঘটতি পূরণ করো প্রত্যেকের মধ্যে ঘাটতি আছে না নেই আমার ঘাটতি ইমানের ঘাটতি পূরণ করো যে ঘাটতি আছে ঘাটতি পূরণ করো নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে আরো বেশি করা উচিত করতে পারছেন না প্রত্যেকে আমরা ত্রুটি যুক্ত প্রত্যেকে কিন্তু গুণাগার ত্রুটিযুক্ত কেউ বলতে পারবেন না যদি কেউ বলেন তো এটা অঙ্কাডুকে আছে ভিতরে অজবরণী আমাদের ঘাটতি পূরণ করো আল্লাহ हेलमेर घाटतील घाटती आख लाख चरित्र घाटती रहा उचित सरकम नल्ला घाटती पूरण कर घटती सब रकम घाटती अजबरणी तिरमीजी आफे, नहीं आफे शब्द नहीं अजबरणीखने आफे शब्दी मजा आल्लाजबरणी शब्द आज শারীরিক দিক থেকে হস থেকে হইতে পারে সব দিক থেকে পরিবেশের দিক থেকে হইতে পারে সব দিক থেকে হইতে পারে কিন্তু ওতে বলছে ভালাই সাইন এদিন ওয়াফেন এই শব্দগুলি নেয় আর কি আছে আর আফিনী যদি লাগে তাহলে ছয়টি হয়ে যায় কিন্তু একসাথে এই ছয়টি কোন রেবায়তের নেই তবে আপনি যদি মিলিয়ে সবগুলি পড়েন পড়তে পারেন আর প্রসিদ্ধ যেটা রিবায়ত এটা হচ্ছে কোন হাদিসা নেই হাদিস নাই আজকাল কিছু লোকের এমন এমন কিছু বলি মহন ভাইয়া আমিন সুলতান কিছুতে নেই প্রশ্ন একটু পরে তারপর বললেন ভালো আজকাল মসজিদে নামাজ পড়তে গেলে হাক্কান আরবদের বিদাত আমি বলি আরবদের বিদাত আরবরা যেহেতু হাক্কান লাই রাহিল এ কামতের আপনি জবাব দিতে চান ফকরম সবগুলি বলেন তাহলে হ্যাঁ শুধু ওই হাক্কান করতে বাড়াবার পেল কোন হাদিস নাই জৈব হাতিজও না এই পর্যন্ত তারপরে আছে এটা আর ও বিদের বিদাত আল্লাহ তোমার সামনে ভালো হয়ে দাঁড়াবার তৌফিকরাও আরে ভালো হয়ে দাঁড়াবি তৌফিক রাও চেষ্টা করো কিন্তু এই শব্দ বলতে হবে আবার এই দুয়া করতে হবে এটা কই নিন এই জায়গাগুলো এই সময় গুলো রাসুরম পেয়েছেন সাহাবির পেয়েছেন অথচ করেননি আর আপনি করছেন না পেতেন তারা আসেনি তাদের জীবনে সুতরাং ক্ষেত্রে এসছে আপনি দোয়া করেছেন সেটা আলাদা কথা তারপরে আমদোয়া আছে ধরেন না বিশ্বাস মানে গাড়ি ছিল না গাড়ি দুর্ঘটনা ছিল না অ্যাক্সিডেন্ট ছিল না মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখলেন সিব তো আছে আলহামদুলিল্লাহ ইসলাম আল্লাহ পাক পূর্ণাঙ্গ করেছে তারপরে মানুষ বানাবে বানাতে যে কত পছন্দ লাগে আর জিন লেগে আছে যে যতটা রসুলের হাদিস আসে অতটা কেন আরো কিছু বলতে যাতে করে তোর নামাজটাকে বাতিল করা সম্ভব হ্যাঁ তোর সব নামাজের স্বাবি জিনিস নয় অথচ হাদিস দেখলেন না মানে হাদিস আমলের যোগ্য এতগুলি কিতাবে রয়েছে আর কত সুন্দর দুয়া আর ওই সময় বসে থাকবেন চুপচাপ বসে থাকবে অথচ শূন্যতা স্বীকার করছে তারা হাদিস জেনে নিশ্চয় তাদের প্রথম এমাম সাহেব হাদিস জেনে অস্বীকার করেননি তার কাছে হাদিস পৌঁছেনি আমাদের সবসময় সুধারণা ভালো ধারণা রাখতে হবে বড়দের বাকি যারা তাদের পরবর্তীকালের মুকাল্লে দিন তারা গোড়া হাদিস পাওয়ার পরে উপেক্ষা করছেন না এই হাদিস মানব না কেন আমাদের মজা এটা বিপজ্জনক তাদের জন্য এমাম সাহেবের জন্য বিপজ্জনক নয় এমাম আবু হানিফা আর এমাম সাফি মালিক আহমদ অথবা দিয়েছেন পরবর্তীকালে মোকাল্লিন আলামাদের কাছে পৌঁছিল হাদিস আর বলছেন না মানা যাবে না কারণ আমাদের মজা হবে নেই বুঝতে আসল হানাফি হলো আসল সাফি না না এরা নকল বুঝতে পেরেছেন তাদের কাছে আইএমাই কেরামদের কাছে এমাম আবু হানিফা বাবু মোহাম্মদ তাদের কাছে যদি হাদিস পৌঁছিত তাহলে অবশ্যই তারা আমল করতেন সহি সূত্রে তাদের কাছে যদি হাদিসগুলো গুলো পৌঁছে যেত হাদিস সংকলন তখন হয়নি পৌঁছে গেলে অবশ্যই তারা আমল করতেন আর তারা অন্ধভাবে অনুসরণ করবেন তাদেরকে আর হাদিস ছেড়ে দেবেন এটা হারাম বলেছেন পরবর্তীকালে যে সব আলিম সমাজ তকলিদকে ফরজ করে নিয়েছেন না না চারের একটা ধরতে হবে এটা তকলিভ করা ফরজ আর তকলিদ না করে তার নাম হচ্ছে গায়র মোকাল্লিদ আর গায়ের মোকাল্লেদটা তাদের কাছে গালি মুরখ লোকদের কাছে যারা কোরআন ইবা করেছে তাদেরকে গ্যার মোকাল্লে তকলিদ করাটার উপর গৌরব যেটা অপরাধ তার উপর গৌরব আর গায়ের মোকাল্লেটা গালি আশ্চর্য কথা মানুষের বিবেক বুদ্ধির যে দাঁড়ি পাল্লা মানদণ্ড সেটা উল্টো পাল্টা হয়ে গেছে মোকাল্ মানে অন্ধ অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণটা এমনি আপত্তি করে একজন জ্ঞানী বিচক্ষণ মানুষ সুস্থ মস্তিষ্ক রাখে অন্ধভাবে অনকরণ করা দুনিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে তো মারাত্মক ভাই তাই না একটা লোক সামনে দেখছেন যে চলে যাচ্ছে টান নিয়ে আর আপনিও তার পিছনে পিছনে টাম দিয়ে চলে যাচ্ছেন আপনি নিচে দেখবেন না ইট আছে না পটকেল আছে না গর্ত আছে দেখবেন না আপনি হ্যাঁ সামনে লোকটা হেঁটে যাচ্ছে ওই যে ব্যাপারটা আমি ওই স্পিডে আঁটছি মূর্খামিনা দুনিয়ার ক্ষেত্রে যদি দিনের ক্ষেত্রে আরো বড় মূর্খামি তকলিদ করা তখন অন্ধভাবে চলাফেরা করা যে আগে যাচ্ছে তার পিছনে অন্ধভাবে চলাফেরা কেলাদা কেলাদা মানে হচ্ছে মালাহা হ্যাঁ গলার রসি কে বলা হয় কেলাদা গলা রসি যে গুরু ছাগলের গলের রসি থাকে না কেলাদা বলা হয় তুই কেলাদাটাকে ধরিয়ে দিয়ে বা কেলাদা রশি বেঁধে ওই যে গরু টানে তো এটা দিয়ে দিলেন কাউ কি টান দিচ্ছে আর যেদিকে টানছে সেদিকে যাচ্ছেন তাকলিদ তো তাকলিদের উপর গৌরব করা যে আমরা তকলিদ করি মুো কথা তকলিদ আল্লাপা পছন্দ করেননি এ প্রশংসা করেননি হ্যাঁ এরতে ফলো করতে বা অনুসরণ করতে হবে অনুসরণ কাকে করতে হবে ই তবে মা উনজেলা এলেই তোমাদের রবের পক্ষ থেকে অনুসরণ করতে হবে এর্তবা হচ্ছে শরীয়তের বিষয় যেটা ফরজ দিন আর তকলিন অন্ধত্ব এটা দিন না। সেই হাদিস আছে দুই শেষদার মাঝখানে আর মজা বলছে সন্ন্যত নাই সে যেন আপনি পড়বেন না এটার নাম তকলিদ আর সেই হাদিস আছে সুতরাং নবীর ইত্তেবা করব ইত্তেবা ফরোজ সুতরাং বলে আল্লাহ মকফল্লি ওরহামনি ওয়াহী ও আফিনী ওরজুক ই এর নাম হচ্ছে ইতেবা কোরআন অনুসারের ইতেবা করে তকলিদ করে না আর গায়ের মোকাল্লেদ এটা গালিন না এটা প্রশংসা বুঝলেন ভালো করে গায়ের মোকাল্লেদ বলে যে বিদ্যাপন্থীরা গালিদ এটা গালিন না এটা হচ্ছে প্রশংসা এই জিকির বা এই দোয়াটি তিনের কাছে হানাভেলা বলছেন যে কমপক্ষে রাবেক ফিরলি পড়া একবার ওয়াজিব তারা যা আটটা ওয়াজিব গনিছে তার মধ্যে রাব্বেক ফিরলি কমপক্ষে একবার বলা তাদের কাছে ওয়াজিব আর বাকি এর অতিরিক্ত মুস্তাহাব আর হানাফি ভাইদের কাছে এই দোয়া পড়ার সন্নতি নাই আল হানফিয়া তো না সুনিয়া কোন দোয়া পড়া তারা এটাকে সন্ন্যত মনে করে না এখন কোনটা নেবেন বলে কোনটা নেবেন এই দু পড়বেন না পড়বেন না কারণ দুয়া পড়াটা হচ্ছে এতেবা সন্ন্যতের অনুসরণ বুঝলেন না এত্তেবা আমার অনেক আজকে ১৪ বছর পনেরো বছর আগে একটা আলোচনা করেছিলাম সেটা ছিল আপনার মজা পরিচিতি অডিও তেম্পি তৈরিতে পেতে পারে তাতে বলেছি এরতে বা আর কথা আলোচনা করেছি এরতেবার তকলিদে পার্থক্য আর আজকে ওর হালকা ঝলক দিলাম যাতে করে বুঝতে পার এতেবার তাকলিতে পার্থক্য এতে মানে চোখ খুলে অনুসরণ করা আর বিনা শর্তে আল্লাহর কথা রসলের কথা অনুসরণ করা आलेम पीछे चलते चोख नाम जगह सन्नत छिड़े दी अथवा सन्नत गुलटो भाव कर लन्नते खुब भलोधारणा जो राोधारणा रखा उचित असुस्था পারছেন না হ্যাঁ হ্যাঁ নামাজ পড়েছে শেখ মুখে নামাজ পড়ে দেখেছি সুতরাং আমি ওইভাবে নামাজ পড়বো যা নয় আমি যদি সন্ন্যদের খেলাফে নামাজ পড়ি কখন ওরা ভুলে দেন ভুলে যেতে পারি হ্যাঁ কখন আমি তাওয়ার নাও করতে পারি মানে ওই যে শেষ যেটা खाड़ा में खाड़ा हाए। देखे अनुसरण करकली कुरान हदीस मुताबिक चोखुले चलते अपनी इरतेबा अल्लाह परतेबा करते तकलीषेध कर থেকে বর্ণিত তিনি নবীসালাম নামাজ সম্পর্কে বেশ কিছু বিষয় বর্ণনা করেছেন হাদিস খুব প্রসিদ্ধ হাদিস নবিস নামাজের বিবরণ সম্পর্কে তার একটা অংশ হচ্ছে তৃতীয় রাখাত এগুলো হতো বেজোর রাখাত জোর রাখাত দ্বিতীয় রাখাত চতুর্থ রাখাত এগুলো হচ্ছে জোর রাখাত যেতেন যতক্ষণ বরাবর জমিনে না বসে নিতেন চট করে দাঁড়াতেন না রাহুল বোখারি হাদিস বোখারিতে তো হাদিস সহি হওয়ার দিকে একেবারে নিশ্চিত যে হাদিস এই মর্মে এই বৈঠকের নাম কে বলতে পারেন এই জন্য জলসা বলে মানে বসে মানুষ এসে লোকজন বিভিন্ন এলাকা থেকে আসছে আর মাহফিলে বসছে কোন কোন জায়গায় এলাকায় ওয়াজ বলে আমাদের অঞ্চলে ও জালসা বলে জলসা হবে জালসাকে বিগড়ে জলসা বলে না জলসা बैठकखाना खाना मान घर बैठक घर बैठक मान बसा तो जालसार नाम हम जालसाहा मानती बैठक इतरा माना बिती एक बस लगे हल्का सुन्नत ना सुन्नत न सुन्नत ना प्रयोजन क्षेत्र बड़ इखतेलाफ आई बड़ो आकार दिए दीब बड़ई सुन्नते खिलाफ करलो ना तेट बसि सही तरह उत्तम द्वारा प्रमाणित जालसा इस्ते आचे, आर दल जालसा इस्तेरत नहीं प्रथम रखा जो द्वित सजा करल टन दिए उठल দেখছেন না দেখছেন না তো এই ক্ষেত্রে ইতালাফ রয়েছে তাদের দলিল বলে দি তারপর আবু আল্লাহ থেকে একটা দাঁড়িয়ে যেতেন তার কদমের ওপর ভর দি শেষ থেকে উঠে কদমে ভর দিয়ে বসতেন না কদমে ভর উঠে যেতেন আলা সদুর এ হাদিস তিরমিজিতে আর ওই হাদিসের অবস্থা যারা যে হাদিস সবগুলি সন্নদ নিয়ে আসার পরে বলেছেন তার বিভিন্ন কিতাবে তার মধ্যে সবচেয়ে বিস্তারিত আলোচনা করেছেন এর উল গাল আর একটি কিতাব রয়েছে আর অনেকগুলি কিতাবে রয়েছে এমনকি আছে একদল বলেছেন তখন ইস্তেরাহা জলসা ইস্তহা বৈঠকের হাদিস হচ্ছে নিশ্চিত বখারি হাদিস সহিম রহমতুল্লাহ আলাই এবং এম আিন আলহ তারা যা বলেছেন আমি আপনাদেরকে শোনাই এটা করবে বৈঠকটা করবে যার প্রয়োজন হবে তাহলে আপনার প্রয়োজন হলে বৈঠক করেন আর যদি আপনি উঠে যেতে পারেন বৈঠক করার প্রয়োজন না হয় যুবক মানুষ शक्तिमान मानसाई सुन्नत नोजिदे करते इश्तेहार बैठक आबू हमेद साइद प्रसिद्ध नाम लम्बा हदीस वर्णना कर मालिकदीन हायरज वर्णना कर चटकर उठे इश्तेहार छाड़ा जल्शा इस्तेहा छाड़ा हादी बेसा के बर्णना करा बुखारी मुस्लिम नहीं আর মহাদিস এখতলাফ রয়েছে চট করে উঠে যাওয়ার আবু হানিফ রহমতুল্লাহ আলিম আজমাইন তারা বলছেন যে এইস্তেরহার বৈঠক নেই বসবেন না চট করে উঠে যাবেন এটা হচ্ছে আর যদি কারো প্রয়োজন হয় বৃদ্ধ বা অসুস্থ উঠতে কষ্ট হয় একটু বসে যান তারপরে উঠে মালিক তারা বলছেন সন্ন্যত বলে জালসা ইস্তের সম্পর্কে আর কথা বলা জরুরি এত ইফতলাফার লম্বা বা তাদের দলিল তো বলাই হইল সংক্ষেপে যে যদি দেখেন যে আপনার মুক্তাজিরা জল স্তের করে না আর আপনি তাহলে ক্ষেত্রে আপনি জল সাইস্তাহা করলেও আপনি জল করে নিয়ে যখন উঠবেন তখন তকবীর যাতে আপনার আগে মুক্তাজিরা উঠে গিয়ে তাদের নামাজ খারাপ না করে বুঝলেন আমার কথা আর এখানে আরব বেশ কিছু আইন মারা শহীদ বোখারি হাদিস আমলও করে আর এর পিছনে জনসাধারণ অনেকে হামবেলি অনেকে হানাফি আর উঠবে ধি করে এর আগে উঠে যাবে তকবির দিলে সেই জন্য শেষদার নিয়ে তারপর আল্লাহ আকবর শেষদার থেকে উঠে কিন্তু আল্লাহবর বলে উঠছে তখন আল্লাহ আকবর বলে খেয়াল করেছেন জামা মসজিদ এম সাহেব শেখ করে অনেক আমারাই করে যারা সাহার আমল করে আর আরেক দল ওই হানা বেলার ফুটুয়ার আমল করে বেশ কিছু সাহাবাহ বর্ণিত আর কাছে হাদিসা হাসান আর সহিব ওখারির হাদিস কে তারা বলছেন সন্ন্যত হিসাবে নয় প্রয়োজন হিসাবে নবী করেছেন সাহাবিরা বর্ণনা করেছেন যখন ভারী হয়ে গেছিল তাদের ব্যাখ্যা এটা নবী হয়ে শরীর বয়স হয়ে গেছিল তখন সরাসরি একটু কষ্ট লাগে আর ইস্তারাহা করে বসলেন তারপরে উঠলেন এটা একটু আরামদায়ক তাই কি নবী সাহাশাল্লাম শেষ জামানায় করতেন এটা হচ্ছে তাদের ব্যাখ্যা অল্লাহ আলাম। তবে জলসা ইস্তেহা করে নেওয়াটাই নামাজের ক্ষেত্রে উত্তম আমি মনে করি আর এটাই করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ করার প্রয়োজন নেই কেউ যদি না করে তবে এগুলো নিয়ে কোন রকমের তর্ক জড়ানো ঠিক নয় বর্ণিতাম रुकुर पर एक मासुत करना बेकि गोत्र बद बेकिोत्री नबी साल्मिक धोखा दिए प्रतारणा कर মুসলিম হয়ে গেছে আমাদের বংশধর মুসলিম হয়ে গেছে কিন্তু তাদের সকলকে শহীদ করে যে একজন কোন রকম বেঁচে আসতে পেরেছিলেন আর দোয়া করেছিলেন যে আল্লাহ তোমার নবীকে এই খবর দেওয়ার তৌফিক দাও আমাকে কারণ এই খবর যদি আমি না দিই বাঁচাই তো কেউ মারতে পারে না যে সাহাবি বেচেছিলেন তিনি খোড়া লোক ছিলেন আমর অভত তার নামী বংশের তিনি খোড়া খোড়া মানুষে বেচেছে। আর যেগুলি সবার বেশি পালাইতে পারবে সেগুলি কেউ বাঁচে উনসত্তর জন শহীদ হয়ে গেছে ঘেরাও করে সবকে মেরিয়ে দিয়েছে তাহলে বোঝা গেল হায়াত মতের মালিক আল্লাহ সারা দুনিয়া যদি মনে করে আপনাকে আমাকে রক্ষা করবে আর আল্লাহ যদি মনে করে করেন না তোমার হায়াত শেষ কেউ রক্ষা করতে পারবে আর সারা দুনিয়া সারা দেশ যদি মনে করে করেন না একে আর রাখবো না কিছু করতে পারবে না যদি আল্লাহ রাখতে চান এটা হচ্ছে তাবাক্কল এটা হচ্ছে ইমান হায়াতমতের ওপর এটা হওয়া উচিত তারা কাহু তারপরে রাসুল উল্লাহাম ছেড়ে এক মাস ধরে কুনুত করেছিলেন কাফেরদের জন্য বদুয়া করা বা জালেমদের উপর বদুয়া করা আর মমিনদের মদত সাহায্যের জন্য আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করা এই কুনুত কে কুনুতে না জেলা নাজেলা মানে কিছু নেমে এসছে কি নেমে এসছে বালা মুসিবত নেমে বালা বালামুসিবত নেমে এসছে সেই জন্য দোয়া করেন মুসলিমদের জন্য দোয়া করেন আর কাফের যারা জালেম তাদের উপর বদুয়া করেন এটা হচ্ছে কারো বাস কারো বাড়ি ঘর আর কত কি ভাঙচুর করা এসব পশ্চিমা হারাম নাজাইজ কাজ করার তো তৌফিক হচ্ছে কিন্তু কোনো তে নাজ তৌফিক হল না চিন্তা করেছেন এখনো তো নাজালা করতে পারেন তুমি হেফাজত করো দোয়া করতে পারেন না সন্নতিটা বুখারি মুসলিমের হাদিস কেন করেন না জানেন বিদাত করে কিন্তু এর সন্ন্যত আমল করেন না কারণ এটা মোজাবি নেই রোগ এখানে লুকিয়ে আছে मज ना जल मजलन नहीं लोक रोजा मु प्रबसे सऊदी आर सब रोजा रखें मुक्त विदात कर तौफिक हमारे अमल करा कजलुम আপনার হক আছে আপনার নিজের হেফাজতের জন্য আলহামদুলিল্লাহ কেন দোয়া করবেন প্রত্যেকে শুরু হলে এখনো চলছে বরমায় জুলচার চলছে দোয়া হচ্ছে না দোয়া হচ্ছে না দোয়া করেন দোয়া না করে যদি সৌদি আরবের মানুষ রাস্তা নেমে যাবে জিন্দাবাদ বাস সারকে সরাও এটা ইসলাম নাই फारे दुआ करके मक्का दुर्बल असहाय तक हिजरत करते दी हाथ पा तक बेहद फेले रेखे মক্কা মুশ্রেকরা সেই সময় নবী করিমসালাম যেখানে দেখবেন নাম ধরলে বিপদ হইতে পারে যেমন দেশের মধ্যে আছে নাম ধরে যদি বদ করা যায় তাহলে অসুবিধা আছে ফিতনা বেশি হবে তো নাম ধরে করিয়েন না আল্লা হেফাজত করমালের হেফাজত করো মসলিমদের আল্লাহ ধ্বংস করো দোয়া করা যায় না বাংলায় বললাম আরবিতে নামাজের মধ্যে করেন আর এই আছে এরকম মাসুর দোয়া রয়েছে এই দোয়া করা যেতে পারে এমনকি বানিয়ে করা যেতে পারে अल्लाह पाकुल्लामी प्रत्येक कल्याण पुरुले बहु पाप चले शुरू हो गणतर पाप दिए मिचिल विक्षोभ भांगचुर एक पप बहु पापे नहीं आ এক গা এক হারাম কাজ বহু হারাম কাজ করিয়া আপনি যদি একটা মিথ্যা আজ নামাজ পড়েননি হ্যাঁ পড়েছি কোথা কোন মসজিদে পড়েছিল তো ঝামেলা কেন হয়তো ওই মসজিদে চলে পারে কাছে না ওই মসজিদে পড়েছিলাম থাকে বাসায় এখানে আজকে জামা মসজিদ চলে গেছিলাম ছিলাম কোন দিকে আমি পিছনে ছিলাম একটা মিথ্যার জন্য একটা উদাহরণই দিলাম এই জন্য একটা হারাম কাজ করলে বহু হারাম কাজ করতে হয় একটা অন্যায় কাজ জুল করলে বহু করতে হয় বলে আহমদ আর মুসনাদ আহমদিন এমনকি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মানে দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত রসুর উল্লা সাল্লাম ফজরে কনদ করেছেন এই হাদিস কোথায় রয়েছে মুসনাদ আহমদে এই সম্পর্কে এমাম হাকেম সেহী বলেছেন কিন্তু তার সনদে একজন রাভি রয়েছেন বর্ণনাকারী ইসা বিন মাহান তার সম্পর্কে মহাদিস নাকি রাম তারা বলছে ওয়া সৈল হেফেজ শক্তির ক্ষেত্রে হাদিস রাখতে পারত না যার স্মৃতি হইলেও তার হাদিস হাদিস জয়ীফ হয় দুই কারণে একটা হচ্ছে ধর্মীয় দিকে দুর্বলতা আর না হলে ধর্মীয় দিক ভালো আছে দিন আকিদা সব ঠিক আছে কিন্তু শক্তি খুবই দুর্বল রাখতে পারে না আমাদের ছাত্রদের অনেকে আছে আরবি ক্লাস আসে বোঝা যায় এত বোঝা যায় না পাঁচ দিন বলার পরও আর এক সপ্তাহ পর জিজ্ঞেস করে আবার নেই পাঁচ দিন হয়ে গেছে অলরেডি তারপর নেই আর কোন ভাই হয়তো আছেন যে একবার শুনেছে আছে ঠিক আছে মুখস্ত আছে সবাই যদি ওইভাবে একবার দুইবার শুনে মুখস্থ রাখতে পারতো তাহলে যারা মাদারা স্যার পড়ে সবাই আল্লামা হয়ে যেত আর সবাই সাইফুল হাদি স্যার সবাই এমাম বুখারিয়ার মহামিদিও হয়ে যেত বুঝতে পারছেন না আর স্কুল কলেজে যারা পড়ে সবাই যদি সব ধরে রাখতে পারত তাহলে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার সব বৈজ্ঞানিক হয়ে যেত প্রফেসর হয়ে যেত কেউ মূর্খ জায়ল থাকতো না তাহলে আর দুনিয়ার কাজই হতো না ব্যবসা বাণিজ্য চলতো না আর চা আবাদ হতো না কেউ করত না খেতেও পেতাম না তাই না আল্লাহাক আল্লাহাকের হচ্ছে না আল্লাহাক অন্য নিয়ামত দিয়েছেন ইমান আমলের নিয়ামত দিয়েছেন পরেশগাড়ি তাকুয়া দিয়েছেন অনেক ভালো স্মৃতিশক্তি সম্পন্ন লোকের আছে কিন্তু বিধিন বেনামাজি নাস্তিক অনেক কিছু মনে রাখতে পারে একবার দুইবার শুনলে মনে রাখতে পারে কিন্তু না শিখবো তখন ওপর দিকে দেখবেন যে ওরা শিখে গেলে অত তা আমিও শিখবো বুঝতে পারছেন না কিন্তু সুখরী আদায় করার জন্য সবসময় নিচের দিকে দেখবেন আমার চৈত্য দুর্বল আছে আমার চৈত ছোট আছে বেশ কিছু হাদিস রয়েছে আর একজন বর্ণনাকারী ও আছে রবি বিন আনাস ওয়ালাহু আ সেও বেশ কিছু ভুল করতো তারও অনেক ভ্রম আছে হাদিস যারা হাদিসে ভুল করে অথবা স্মৃতিশক্তি দুর্বল তাদের হাদিস জঈফ সুতরাং এই অংশটুকু নবী নামাজেই শেষ জীবন পর্যন্ত কোনোদ করেছেন হাদিস এই সহিদ আছে সাফি এখন কোন একটা মজহাবকে যদি অন্ধহে ধরে নেন যেমন কেরালার ভাইরা যারা বিভিন্ন মসজিদে এমামতি আছে বিশেষ করে ক্যাম্পে এখানে সৌদি আরব তারাও এই বিদাতে কোনুদ করে এই জয়ীফ হাদিস আমল করে ফৌজরে ছাড়বেন না কেরালা যদি আমার কাছে ওখান থেকে যে এই এই দেখছি এখন করবো কি জামাতে নামাজ পড়ব না পড়বো না এতদূর পর্যন্ত প্রশ্ন করে কারণ তা জানা নাই হ্যাঁ জামাতে অবশ্যই নামাজ পড়বেন কিন্তু তারা এটা দুর্বল ফতুয়া বা জয়ীফ বরং বিদার সাহাবি বা তাবে বলেছেন যে এটা নামাজে করেছেন নামাজ বিশেষ করে জেহারি নামাজ গুলিতে করবেন যদি প্রয়োজন হয়ে যায় যে বালা মুসিবত আরো বেশি তাহলে পাঁচ অক্ট নামাজে জোহর আসর করেন কোনো দোষ নেই কোনোতে কিন্তু বিশেষ সময় বালা মুসিবত দূরে গেছে আলহামদুলিল্লাহ সাধারণ অবস্থায় মুসলিম জাতির অবস্থা চলে এসছে আলহামদুলিল্লাহ এখন আর বিপদাপদ নেই কোনতে বিপদ আপদ নেই কোন যতদিন আছে কোনতে নাজেলা আছে কাফের জালেমের জন্য বদ করা আর মমিনের জন্য হেফাজতের দোয়া করা নেক দোয়া করা আরো এম একটি হাতিস নেন তাহলে বিষয়গুলি আরো পূর্ণ হবে আগের হাদিস কি আসলো দারা কুথুন আর মোসিনাদ আহমদ হাদিস বললাম জৈফ যে করেছেন তাই না সরাসরি বিপরীত তবে যখন কোন জাতি মমিনের জন্য দোয়া করতেন লাম কল্যাণের জন্য আসে দোয়া করলাম দা আউত মানে তার উপর বদয়া করলাম দা মানে দোয়া করা ওর লাহু লাম যদি প্রিপজিশন সেলানি আসেন হরফেজার এটাকে বলা হয় ইংরেজি বলে প্রিপজিশন কারণে অর্থ চেঞ্জ হয়ে ঠিক আরবি তো এরকম সেলা হারফেজারের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় দা আলাহ বা দাও তো লাহু তার কল্যাণের জন্য দোয়া করলাম দাওতো আলিহে মানে তার উপর বদ্ধ করলাম খারাপ দোয়া করলাম নবী কারিম শাসন যখন ইল্লা কৌমিন কোন কৌমের মানে মুসলিমদের কোন এলাকার লোকের কল্যাণের জন্য দোয়া করতেন আও দা আলা কৌমিন বা কোনো জাতির ওপর বদ্ধ করতে ওপর দোয়া মানে বদ করতেন এখানে এই হাদিস দ্বারা কি বোঝা গেলামদের জন্য কল্যাণের দোয়া করার প্রয়োজন হইতো মমিনরা খুব খারাপ অবস্থায় আসে সুতরাং তাদের জন্য দোয়া করার প্রয়োজন রয়েছে অথবা কাফেরাজুল অত্যাচার করছে তাদের জন্য বদু করা জালমদের জন্য বদু করা তারেক বলছেন আমার আব্বা তারেক বললাম আপনি তো রসুলামের পিছনে নামাজ পড়েছেন ও আবি ও ওমার ও উসমান ও আলী আউ বাকর উমার উসমান আলী তাদের পিছনে নামাজ পড়েছেন তার মানে তারেক আল আসজাই তিনি সাহাবি ছিলেন আফা কান ওই এক নতুন আিলফাজে তারা কি ফজরের সলাতে কোনোদ করত বা তারা কি করতেন কালা তখন এই তার ছেলে তাদেরকে বলছেন হে বৎস মানে কি বিদাত করল মোহিন বিব আবিষ্কৃত জিনিস হচ্ছে মুসনাদ আহমদ नाम सहबिर फतुआ सूतरा ठीक नई रकम मस्जिद तरफ मस्जिद और दुआ कर সুতরাং এই অজুহাতকে খাড়া করে আপনি ঘরে নামাজ পড়বেন এটা জায়জ নাই মুসলিমদের মধ্যে এই এই ধরনের মাসলা নিয়ে আপনি জামাত আলাদা করবেন মসজিদ ভাগ করবেন অথবা আপনি ঘরে নামাজ পড়বেন এটা জায়জ নাই কারণ বিচ্ছিন্ন সৃষ্টি করা হারাম সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরে ওদের অনুসরণ করিনি এহুদিন আসারদের যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে মতবিরোধ করেছে দলে দলে ভাগ হয়েছে একেবারে বড় শিল্প শিরকে আকবর কুফুর যদি না দেখেন কবর মাজার পূজা গেহরুল্লার কাছে মদত চাওয়া আল্লাহ সাহায্য চাওয়া এরকম যদি না দেখেন আর নামত বিদাত করছে আরো কিছু বিদাত করছে বড় শিখপদে পৌঁছে না তাহলে সেসব মসজিদে জামাত সহকারী নামাজ পড়তে হবে যাতে মুসলিমদের ঐক্য বহাল থাকে তবে যদি আশেপাশে দেখেন যে এখানে এখানে কিছু বিদাত হয় মসজিদে আর একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ ওখানে বিদাত হয় না তো যে মসজিদে বিদাত হয় না সেখানে গিয়ে নামাজ পড়ে এটা আলাদা কথা কোনদ সম্পর্কে হাদিস আরো শুনে নিলে আরো সুবিধা হবে আনাসী আল্লাহ থেকে আরো বর্ণিত রয়েছে নামাজ এক মাস ধরে করেছে। তাহলে বোঝা গেল একসঙ্গে লোকেরা আজকাল মনে করে শুধু ফজরে কোনুদ হইতে হবে মাগরে আবার আশ্চর্য হয় আর জোহর আসরে হলে তো আরো আশ্চর্য হয় বিশেষ করে বিদাতি দেখেনি করেছে না দেখেন কুললেহা পাঁচ নামাজে শাহরান এক মাস ধরে ইয়াদু আলা আহ মিনাল আরব আরবদের বেশ কিছু গোত্র জালেম কাফের যারা বড় জুল অত্যাচার করেছিল बुलियान दस जन सह केतना यह रखे मुर रज घटना बीर मौनार घटना এতে অত্যন্ত ব্যতিত্ব নাম তাহলে দ্বারকিতে আছে যে নবী সাল্লাম শেষ জীবন পর্যন্ত এই হাদিসের বিপরীত এক মাস ধরে আল্লাহ তার একটি বর্ণিত হাদিস রয়েছে যার একটা অংশ চলে এসছে হাদিসে সাল্লাম যখন মোমিনদের জন্য দোয়া করা প্রয়োজন হতো অথবা কাফেদের বদা করার প্রয়োজন হতো কোন জাতির উপর তখন কোন আল আলে আউ দা আলা কৌমিন ইয়েদ মুস্তাফিন দুর্বল অসহায়ের জন্য দোয়া করতেন কামা ইয়াদ আল আল কাবাইল বিভিন্ন আল্লাহ তিমার রাজিক্রম বিভিন্ন বংশের উপর দোয়া করতেন ওয়ালা গাই র সানাদিতেশ কোরাইশদের বড় বড় নেতা আজাউল তারা বড়ই জুলচারের শিকার করেছিল তাদেরকে বড়ই জুলচার করেছিল হিজরত করে আসছে রাস্তা থেকে ধরে গিয়ে এত মার দিল হাত পা সবকে বেঁধে রেখেছে ফেলে রেখেছে বড়ই বিভিন্ন রকম জুলম অত্যাচার এরা করেছিল তখন তাদের নাম ধরে ধরুন কোরআশ নেতাদের নাম ধরে বদ্ধ করেছেন তাহলে প্রয়োজনের তাগিদে যেখানে দেখবেন যে নাম ধরে বদ্ধ করলে ক্ষতি নেই নাম ধরে এক মসজিদ করে ইসলামের দাওয়াতের কাজকে কখনো ক্ষতিগ্রস্ত করবেন না দেখবেন সবসময় হেকমতকে সামনে রাখতে হবে যে কতদূর পর্যন্ত করলে জালেমরা এই রকমের কিছু করতে পারবে না মতগুলি শুনিয়ে দি সময় শেষ হতে যাচ্ছে কোনটা বখারি মুসলিম আজমা ফিল ইস্তফা জুমুল্লা মোটামুটি কোনুতের পক্ষে আছেন করবেন মাঝে মধ্যে ছাড়েন কারণ এটা সন্ন্যত সহি ওয়াজিবন্ তবে হানাফি মজাবে শুধু কিন্তু ওয়াজিবন্ নাই হানাফি মহাব হচ্ছে বেতরের কোন জাহাবালা বলছেন এলা ইস্তফাবিল কোনস্তাহ সন্ন্যত মুস্তাহ মানে নামাজে কোনদ করাও তাদের কাছে মুস্তাহাব তাহলে সাফে মজাব আর মালিকী মজাব হচ্ছে যে ফজরে কোনোদ করা মুস্তাহাব হাদিস দেখলেন আনাসের তারেক আসজাই কি বললেন মুসলিমদের উপর যদি বালা মুসিবত আছে লকিনিয়া হানাফি মজভাবে একটু কত আর বিক্ষোভ আর মারামারি নিজেও মরছে ওই দিকে মুসলিম ওইদিগো মুসলিম মরছে এইসব না করে যদি মসজিদে দোয়া করা হইতো আল্লাহ রহাম করতেন বাকি দোয়া করেন দুয়ার সব পাবেন দুনিয়াতে না পেলে আখরাতে পাবেন এই যেটা চাইছেন সেটা না পেলে একটা ভালো পাবেন হ্যাঁ হ্যাঁ না হইলে ওই রকম হয়তো বিপদ আপদ আসছিল আপনি যেটা চাইলেন সেটা পেলেন না কিন্তু বিপদ আপদ সেটা দূর হয়ে যাবে অনিষ্ট থেকে বেঁচে গেলেন অথবা আখেরাতের জন্য আল্লাপ জমিয়ে রাখবেন হানাফি আছে কিন্তু যেহেতু আজকালকার হানাফি আলেমরা করছে না বলে মজাবে থাকব না একটা দিন তো করতো আরে একটু বাহানা করে তো করা যেত যে আমরা সিরিয়ার জন্য করছি বর্মার জন্য করছি হ্যাঁ खादा ऐड़े दीची प्रश्न प्रश्न अपने ठीक नल्लांश आगामी सप्ताह पूरा कर मुहम्मद वाला কি বল না না কোন আগামী সপ্তাহে আলোচনা করে দেবো জুমান নামাজে সন্ন্যত কত রাখা আগেও পড়ে জুমান নামাজে প্রথম মসজিদে গিয়ে তাহিয়াত মসজিদ পড়বেন দখুল মসজিদ বলবেন না কি বলবেন কাজ কি করে ঠিক হবে নাম ঠিক নয় কাম ঠিক নাই তো সালামি তাহিয়াত মসজিদ দুই রাখনামাজ পড়বেন আর তারপরে হয় বসে গিয়ে কোরআনতে লাউ করেন আর না হলে একটু হইচই করি না থামিন একটু ছমা আছে থামেন থামেন একটু আস্তে আস্তে নেন চুপচাপ নেন আর একটু আর তারপরে যদি মনে করেন আমি নফল পড়ব দুই চার ছয় আট ১০ ফা মা কোতে বালাহ যা পারলো পড়ল তাহলে পড়তে পারেন নিষেধ নেই নফল হিসাব কিন্তু কাবলাল জুমা মানে জোহরের কিয়াস করে এই মজাবটা ভুল জোহরের আগে চার পড়েন সেই জন্য জুমার আগে চার পড়বেন এইটা ভুল এই ভুল করবেন না আর জুমার নামাজের পরে মসজিদে পড়লে চার রা আর বাড়িতে যদি কেউ পড়েন বাড়িতে পড়তেন তখন দুইটা কাত পড়তেন আস্তে আস্তে আস্তে আস্তে কথা বলিয়েন না এখনো তো দিনের কথা প্রশ্নগুলো জরুরি আপনাদের মধ্য থেকে এসছে একবার প্রশ্ন করেছে যে কি প্রশ্ন একামতের পার্থক্য আজান একামত সম্পর্কে নিয়মিত যারা এখানে আছেন বিস্তারিত আলোচনা হয়ে গেছে আজান একামতের এই দর্শে আলোচনা হয়ে গেছে মাসখানে আগে সেই সিটি নিয়ে নিতে পারবেন আজান বেলালের আজান যেমন সৌদি আরব আছে এইরকমই আর একামত বেলাল রাজি আল্লাহ তালান মসজিদ নবির মাসান ছিলেন এইরকমই একরা এটাই एकफी मजबे रही है सही हदीज द्वारा प्रमाणित जाए सहकारे आजानिक वक््य आने वक्त है असदल्ला असद्लाह सदस्य बाढ़ो वक््य मक्का आजान तरीका जो तार्जी सहकारे आजान दें डबल दोहरा एक मत दें असुविधा नहीं কিন্তু হানফি মজ হবে আজানটা নেয়নি মক্কার শুধু একামতটা নিয়েছে আর আজানটা আবার মোদ্দিনা নিয়েছে এখান থেকে অর্ধেক ওইখান থেকে অর্ধেক হ্যাঁ হ্যাঁ রাত্রের নামাজ উচ্চ স্বরে কেরাত করবেন কোনো অসুবিধা নেই একাই হোক সন্নাতে নফল সন্নাতে নফলসন্নাতে না তাহার শুধু সন্ন্যত নামাজে জেহরি কেরাত নেই রাত্রে হোক আর কিন্তু আপনি নিজেকে তেলাওয়াত করতে পারবেনা বৃষ্টি চাওয়ার নামাজ সূর্যগ্রহণের নামাজ সুভান বলেছেন ভুল করেছে অসুবিধা নেই অনিচ্ছাকৃত হয়েছে রব্বান প্রয়োজন নেই মহিলাদের তবে আমাদের ভাইয়ের আত্মীয় অসুস্থ আছেন আপনাদের কাছে হাসপাতাল আছেন দোয়া চেয়েছেন আরো অনেক ভাইয়ের অসুস্থ রয়েছেন আমাদের এক দায়ী ভাই ঢাকায় দাওয়াতি কাজ করেন আমাদের এখানে ছিলেন ছাত্র হিসাবে হাফিজ মতিউর রহমান ভাই তিনি অসুস্থ আছেন হাসপাতালে অপারেশন হয়েছে অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহাক যেন সকলকে সেফা দান করেন যে সব মুসলিম ভাই বোনরা অসুস্থ রয়েছেন আল্লাহাক যেখানেই থাকুক তারা আল্লাহ তুমি তাদেরকে সেফা দান করো সুস্থতা দান করো আর যারা বালা মুসিবত রয়েছে আল্লাহ তুমি তাদের বালা মুসিবত দূর করো মুসলিম উম্মার বালা মুসিবত দূর করে দাও ফিতনা ফা দূর করে দাও মুসলিম দেশে আল্লাহ পাক তুমি শান্তি দান করো মুসলিমদেরকে দিনের দিকে কোরআন হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করো লোকেরা শোনারি যেখানে অনেকে দূর থেকে তারাই পড়তে আসে ওখানে মাঝে মাঝে আসরে হয় কয়েক মাস আগে আসরে হয়েছে জি হ্যাঁ সিরিয়া বর্মা নিয়ে হয়েছে আর এসা ফজেরা তো প্রায় হয় ওখানে কিছুক্ষণ রাখলেও শেষ দা হয়ে যাবে আর সে পুরো শেষ দাঁড়ে পা রাখলো না তাহলে তো শেষ হবে না কারণ সাতটা অঙ্গের ওপর শেষ করতে বলা হয়েছে না হ্যাঁ তো হয়তো প্রথম দিকে উঠে গেছিল শেষখানে রেখে দিচ্ছে অথবা শেষ দিকে উঠে গেছে তাহলে তো কিছুক্ষণ তো রেখেছে না সেজদাতে দাঁড়িয়ে থাকা একত্রাও যদি পাটা ঠেকানো থাকে তো হয়ে গেল শেষ দাঁদে এই ফেকটা বুঝতে হবে না ফেঁক এর নাম দিনের জ্ঞানের নাম দুই মিনিট ধরে শেষ করছে পুরোটা একবারে পা ঠেকিয়ে রাখতে হবে এটা তো আর বলা হয়নি আচ্ছা আমাদের এক ভাই দিনী ভাই মাহবুব ভাই ছিলেন আল্লাহ পাক তাকে হেফাজতে রাখেন তার পরিবার হেফাজতে রাখেন কুমিল্লা থেকে আমাদের আলোচনা শুনছেন খবরে থাকতেন খবার থেকে এক দল নিয়ে আসতেন না। খার থেকে আসে ছিলেন মাসা আল্লাহ তিন চার গাড়ি করে তারা আসতেন্লা খেয়ের আল্লাহ ফখর আলমিন যেন থাকে। ভালো রাখেন আর হেফাজতে রাখেন সমস্ত অনিষ্ট থেকে দেশের ফেতরা ফাসাদ কিয়ামত পর্যন্ত সব জানে এটা বেরলবি আকিদা সিরকি আকিদা না এদের পিছনে এদের পিছনে বড় বড় শিল করে এর এরা কবর মজা পূজা করে আমাদের পাশের মসজিদ ওইটা যাইলে হ্যাঁ হিজরত করতে হয় এই জন্য আমাদের সিলেটের এক ভাই রাজশাহীতে এসে বাড়ি করেছে দায়ী প্রথম তো বিদায় তারপরে আলহামদুলিল্লাহ শেখার বসে বসে মাসা শেখ রশিদ সাহেব তারপরে রাজশাহী বাড়ি করেছেন যদি পিছনে ওই জন্য বললাম যদি পিছনে হানাফি বা হামবে তাহলে এমামের খেয়াল রাখা উচিত হবে এখন জানলেন এখন ঠিক করে যা হয়েছে হয়েছে অতীতে যা হয়েছে বাদ দেন করা উচিত আর যদি দেখে যে না আমার পিছনে যারা আছে তারা সবাই ইস্তের জালসা ইস্তের হাত করে তাহলে অসুবিধা নেই শহরে এগুলো সমস্যা আছে আর গ্রামে যদি যা গ্রামে তো গ্রামের মশলি থাকে আর ওইদিকে লোকের আনাফিরা পিছনে উঠে গে যারা আপনি এখানে বসে আছেন চলবে না তাহলে যে ভাই এটা স্বর্ণ আমল করবো আপনারা একটু ধীরে উঠবেন সেখান কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করেন না এই বাড়াবাড়ি অনেকে বলেছেন হাদিস হাসান আর এটা প্রয়োজন হলে করবে শুনত হিসাবে করার কোন প্রয়োজন নাই জন্য গায়ে বানা জানাজ গায়ে বানা জানাজা পড়বে যারা তারা সকলে হানাফে আর হানাফে যদি কারো জানা একবার হয়ে তাকে তো গায়ে বানা জানাজ যায় না মজাব আমল করেন কোথায় এরকম গায়েবানা জানাজা ঠিক না যা কিছু হচ্ছে ডাইনি টেবিলে না। তবে যদি কেউ দস্তর খান বিচ্ছে এই ব্যবস্থা ছিল না ব্যবস্থা থাকলে হয়তো খেতেন কোন ওই তো বলছি যে ডাইনিং হলে বা টেবিলে খাবে না কিন্তু বড় বড় বিদাত করে মিলাদের বিদাত করবে হ্যাঁ আর ওই নামাজের কাপড়া আর কাজা উমরির বিদাত করবে নাম তো পড়া বিদাত করবে বহু বিদাত করছে দাঁড়িয়ে পানি খাবেন না তবে প্রয়োজনে খেতে পারেন কখন হ্যাঁ অনুত্তম বা অপছন্দনীয় বাহাদিস তবলিগ করে তো ভালো কথা আর যদি আপনি আপনার স্ত্রীকে যেতে দেবেন না এক গ্রাম থেকে আরেকজন বাড়ির কাজ কর নিজের ছেলে মেয়েকে তবলিক কর ভুল তবলিক করে বেড়াচ্ছে হাজুদ্ধের নাম মা না রমজান মাছ ছাড়া তাহার যুদ্ধ না জমাতে না জমাতে কি মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আগুন দিয়ে জ্বালানো হচ্ছে মারা যেতে পারে আলহাম এর আগে আমাকে জিনিস করেছে কিন্তু থেমে বললাম আপনাকে যদি বিকল্প মারার ব্যবস্থা থাকে সহজে তাহলে তো ঠিক আছে যে মশার জ্বালা ইন্ডিয়া বাংলাদেশে তাতে বিকল্প ব্যবস্থা না থাকলে যাইছে দার ফর্মুলাতে বললাম যে যাইজ বিকল্প ব্যবস্থা যদি থাকে যে আমি ইলেকট্রিক দিয়ে মারলাম না অন্যভাবে মারলাম তারা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ক্ষতি আছে সুতরাং যাইজ হচ্ছে বললাম যে যাইজ মানুষের জন্য রাস্তাঘাট বন্ধ থেকে দেশে যাচ্ছে দিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে বাইরে বাড়ি যেতে পারে না ক্ষতপুরুষ দুর্মত্যাচারীগুলো হচ্ছে কোটি কোটি টাকার দেশের জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে ডাবসা ব্যবসা জন্য স্পন্ড হচ্ছে কত পচে সরে গেল চিটাগাঙ্গা বন্দরে মাল সামান কোটি কোটি টাকা এগুলো ফতুয়া চিন্তা করে না চিন্তা ওই তো ওই একই অবস্থা যেমন রসুলের নাতিকে ইরাকের লোকেরা জবাই করে মাছের পত্রা জিজ্ঞেস করতেছে রহজের মৌসামে যে হেরাবার অবস্থায় মাছকে মেরে দিচ্ছি কি হবেছেন আল্লাহ হেফাজত করে আসবে না আসবে না কি না আলহামদুলিল্লাহ বলে যে এই দাড়িতে আসন করলে। বরং ওই তোমাদের দাঁড়িতে বলে শিয়া দাঁড়িতে আশঙ্কা আছে শিয়া দাঁড়িয়ে জামাত ইসলামী দাঁড়িয়ে তার এই দাঁড়িতে আশঙ্কা নেই সন্ন্যতী দাঁড়িয়ে রাখেন কোন আশঙ্কা নেই ভুল কথা আপনার পরিবারের লোকেরা মূর্খ এই দাঁড়িতে আশঙ্কা নাই বাংলাদেশে না নেই কিন্তু আমি দাড়ি দেখবেন ওই যে রাজনৈতিক দাড়ি ওই মার্খা তাহলে ওরা ভাববে যে আমাদেরই দুশ্মন হয়তো দুঃখন না হইলেও দুঃখন আমাদের হইতো গদি এরাই ছিনাবে সুতরাং এদেরকে রাখবো না এই তো আসল তো রাজনৈতিক লড়াই দাঁড়ির দুশ্মনী আসল না আসল হচ্ছে যে আমাদের সামনে দাঁড়ানো আমাদের কি থাকতে দাও ঠিক না ব্যাপারটা আসলে তুমি দাঁড়িয়ে আচ্ছা বলেন তো যারা মিছিল করছে আপনারা ছবি দেখছেন আমাকে তো এক ভাই বলছে আমি তো আলহামদুলিল্লাহ যারা দেখছে বলছে সব লোকেরা মরছে আর মারছে তারা এই আওয়ামী লীগ করেছে অত্যাচার করেছে ঠিক আছে এগুলো শিখ কিন্তু আপনি দাড়ির শত্রু এই দাড়ির ও শত্রু এই সব কথা মিথ্যা বানাচ্ছেন কেন ওরা রাজনৈতিক শত্রু ওদের সামনে দাঁড়াচ্ছে সমস্যা আছে যদি এরা থাকে আর বিএনপির সাথে থাকে তাহলে আমরা আগামীতে আসতে পারবো না এইগুলো শত্রুতা বাবা তোমরা তোমাদের কাজ করো আমরা দাওয়াতের কাজ দেখেন সম্মিলন হয়ে গেল এর মধ্যে রাজনীতি সম্মিলন হলো না বা ওরা যদি জানে যেন না ওদের কুর্সি কাটবেন না ওদের তাহলে ঠিক আছে কুর্সি কাটলে অসুবিধা হয় সব জায়গায় চাঁদের যদি চলে যায় তো দুটো কথা বলবো আপনাদেরকে সবার সামনে জিজ্ঞেস করতে হতো চাঁদ আবুল কালাম সাহেব যদি বাংলাদেশের বাইরে গিয়ে ফাঁসি থেকে বেঁচে যায় তো সাইদি চাঁদে চলে গেছে আলহামদুল্লা ফাঁসি থেকে বেঁচে গেছে ঠিক হ্যাঁ দুই নম্বর কথা সাইদি চাঁদে গেল তো এখন চর্মনাইয়ের সমান হইতে পারেনি চর্ম নাই পাগলা তো আরো চলে গেছে চর্ম পাগলা সমান হোক চর্ম নাই কিতাব আছে না ভেদে মারে হতে যে পাগলা যেতে যেতে এক আসমান তিন আসমান সাত আসমান আরো সে গিয়ে আল্লাতে বিলিভ হয়ে গেলো পাগলা রে আর আওয়াজই আসে না তো চর্ম কেরামতি হচ্ছে যে আরো পৌঁছে যায় আর জামাত ইসলামীর কেরামতি হচ্ছে চাঁদে পৌঁছে যায় এখনো জামাত ইসলামী চর্ম নাই কে পাইনি বেদাতে বিধাতি দুটোই দল তাহলে भी पुन, मर घाटी ओ कबरे जेते हे बे थकबे ना क्यों साथी ओ कबरे जेते हे बे थकबे ना क्यों साथी फरा कबोरा मर घाटी कबोरे जते होबे थकबे ना क्यों साथी ओ कबरे जते हमे थकबे ना क्यों साथी थकते हो नीरा